যে ব্যক্তি এমন এলেম শিক্ষা করবে যে ইলেম দ্বারা মাত্র আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় যেমন কেসের এলেম কোরআনের এলিম হাদিসের এলেম তাই না কোরআন হাদিসের এলম শরিয়তের এলেম এই ইলেম দ্বারাই কেবল আল্লাহ সন্তুষ্টি লাভ করা যায় আর এই এলেমই হচ্ছে ফরজ তালাবুল ইলমে ফারিদাত আল্লা মুসলিম প্রত্যেক মুসলিম নরনারির জন্য এলেম শিক্ষা করা ফরজ তাই না কোন এলেম কোন এলেম দুনিয়ার এলেম না বরং দিনের ইলেম যে ইলেম শিক্ষা না করলে কাল কবরে আপনি পার পাবেন না যে ইলেম শিক্ষা না করলে কাল আখরাতে আপনি পার পাবেন না যে এলে শিক্ষা না করলে আপনি জান্ন থেকে রক্ষা পাবেন না যে ইলেম শিক্ষা না করলে আপনি জান্নাতে না শিক্ষা করা হল ফরজ এই ইলেম যদি কেউ শুধু এই জন্য শিক্ষা করে যে সে দুনিয়া কামাবে দুনিয়া উপার্জন করবে টাকা পয়সা উপার্জন করবে তাহলে তার শাস্তি কি যে হুর জান্নাতের যে গাছপালা আল্লাহ আকবর তার কোনো কল্পনায় নেই মানুষ কল্পনাতেও আনতে পারে না তার হৃদয়ে সে কল্পনা আসতে পারে না সেই না সুগন্ধও পাবে না জান্নাতের সুগন্ধ বহুদূর থেকে থেকে পথ সেই জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে আর সে কাছে থেকেও কেমতে জান্নাতের সুগন্ধ পাবে না তার মানে জান্ন যেতে পারবে তাহলে সুগন্ধ পাবে না জান্নাত যাবে তাই না না। সুগন্ধও যদি না পায় তার মানে কি সে জান কি অবস্থা হবে যখন ফেতনা তোমাদেরকে জড়াগ্রস্ত করে ফেলবে যাতে ছোট প্রতিপালিত হবে বড় বৃদ্ধ হয়ে যাবে মানে তার মানে মানুষ পরিবেশে প্রচলিত হয়ে গেছে প্রচলিত যেটা হয়েছে তার বিরুদ্ধে আপনি কিছু বলতে গেলেই বাস হ্যাঁ কোথা থেকে নতুন হাদিস নিয়ে এলো তাই না বলে নতুন হাদিস হাদেশ কি নতুন হয় নাকি কেন না আপনার পরিবেশে সেটা প্রচলিত হয়ে গেছে ইবনে মাসুদ বলছেন তখন তোমাদের কি অবস্থা হবে তখন অন্যান্য লোকেরা জিজ্ঞেস করলো ইবনে মাসুদ এটা কখন হবে কাল ইজা কাল্লা তোমাদের নেতা বেশি হবে নেতার অভাব হবে না গা মানে না আপনি মরল বহু মরল পাবে বহু নেতা পাবে ওয়া কাল্লাতা ও কুম আর প্রকৃত জ্ঞানী ফাকি আলে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 ঈর্ষা ও হিংসা করে আমির ও নেতৃবর্গের নিকট সমস্যা নির ওলামার নিন্দা ও গিবত করে এইসব এই জন্য করে যাতে তাদের অবৈধ অর্থ নিয়ে অপরদের প্রতি ঝুঁকে না যায় তোমাদের প্রতি হে ওলামা দল তোমরা যে আম্বিয়ার আর উত্তরাধিকারী নাইবে নবী তাই না তারা তো তোমাদের ইলমের ওয়ারেস বানিয়েছেন আর নবীরা তার সাহাবাদের উম্মত কে ইলমের ওয়ারেস বানিয়েছেন যা তোমরা বহন করছ কিন্তু তার উপর আমল করতে এক পেশা বানিয়ে নিয়েছ যার দ্বারা কোন কর্মকে অর্থপাদনের মাধ্যম বা সুযোগ বানিয়ে নেয় এবং কেবল অর্থপাদনের উদ্দেশ্যে দিন শিক্ষা করে আল্লাহ তালা বলছেন মান কানুল ফিহা। যে ব্যক্তি দুনিয়া এবং তার চাক্য চায় দুনিয়া জিন্দিগি চায় চাকচিক্য চায় আমি তার আমলের বিনিময় দুনিয়াতেই দিয়ে দেবো কোন রকমের ক্ষতি করা হবে না তাদেরকে পৃথিবীতে ওরা কম পাবে না তাদেরকে কম দেওয়া হবে না ফিল ইল্লান কিন্তু দুনিয়াতে যখন দব। তখন আখেরাতে জাহার নামের আগুন ছাড়া কিছু দব না তখন জাহান নামের আগুন ছাড়া কিছু পাবে না ওয়াহাবিতামা সানা আর তারা যা করেছিল তা নিষ্ফল হবে ওয়াবাতে যে আমল করেছিল সব বাতিল হয়ে যাবে আখড়াতে কিছুই পাবে না বুঝতেই পাচ্ছেন যে যারা ধর্মকে রূপে ব্যবসারূপে বেসাতিরূপে ব্যবহার করে এক শ্রেণীর মানুষ আছে যারা ধর্মিক নয় অথচ ধর্মীয় কোনো প্রতীককে যেমন দাড়ি টুপি লম্বা পিরহান প্রভৃতিকে নিজের ব্যবসায় টেকনিক হিসাবে ব্যবহার করে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 তবুও যারা বক্তা যারা আলিম যারা দিনের প্রচারে থাকে তাদের এরকম করা উচিত না দর্শক মন্ডলী আমরা একটু বিরতির পর আবার আপনাদের কাছে আসব সাথে থাকুন ইনশাল আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারাকাত বিরতির পর আবার আপনাদের কাছে এলাম যে আমরা যে আলোচনা করছিলাম ধর্ম ব্যবসা নিয়ে ধর্ম ব্যবসা যে ধর্ম ব্যবসাতে বহু মানুষ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 সেই রকম জলসা হলে পরে লোক বেশি হবে আর আপনার টাকা চাঁদা আদায় বেশি হবে তাই না উদ্দেশ্য অনেক রকম আছে জলসা যুবক ভাইরা যাদের যারা ইসলামের হিদায়ত পেয়েছে যারা মাঝে মাঝে কখনো কখনো সিনেমা করায় ভিডিও করায় যাত্রা করায় লোটো করায় তারা দেখছে এসব তো করাতে পারছি না তো চল আনন্দের একটা তো কিছু ব্যবহার করতেই হবে চল জলসা করো এই চাঁদা করে তখন ধামা, রান্না বান্না খাওয়া দাওয়া তখন একটা বক্তা আনতে হবে এই অমুক নিয়ে ভালো বক্তা ডেকে নিয়ে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 কিন্তু তৃতীয় পক্ষ যদি না থাকে তাহলে সমাজকেই বহন করতে হয় আর সমাজ যখন বহন করবে তখন সমাজের কাছ থেকে আমি তাদের তাদেরকেই দাওয়াত দিচ্ছি তাদের কাছ থেকে পয়সা চেয়ে নিচ্ছি এটা কিন্তু নবীদের দাওয়াতের বিরোধী বিরোধী কাজ কারণ নবীরা প্রত্যেক সময়ে সময়ে তারা বলতেন যে আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না আমি তোমাদের কাছে পারিশ্রমিক চাই না পারিশ্রমিক কার কাছে চা আমার পারিশ্রমিক কোথায় আছে একমাত্র আল্লাহর কাছে আল্লাহর কাছে নাজরিয়া ইল্লাহ আল্লাহ পারিশ্রমিক আমার মজুরি আল্লাহর কাছে উনত্রিশ নম্বর আয়াত সুরা সয় নম্বর আয়াত বলছেন নবীর ঘটনায় বলছেন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 আমার বান্দাদেরকে সুসংবাদ দাও আল্লাহ যারা কথা শোনে কিন্তু তার মধ্যে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 যদি এই পদ্ধতি গ্রহণ করে যেখানে হক কথা পাবো আমি সেখান থেকেই গ্রহণ করবো না পয়সা খরচ করে বলছে না পরের পয়সা নিয়ে বলছে যেখানে আল্লাহ ওদেরকে হিদায়ত দেখেন আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট তারাই হচ্ছে জ্ঞানী মানুষ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 আপনারা করতে পারেন আসসালাম এর পূর্বে আপনি বক্তব্য তো বলেছিলেন হজের কথা আলোচনা করছিলেন তো এখন হজেরনি কোন ব্যক্তির হয়নি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 আপনার ফর যদায় হয়ে গেছে দর্শক মন্ডলী আপনারা সাথে থাকবেন এই কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত